পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুণাগুলো সম্পর্কে যাতে করে আমরা জেনে নিতে পারি কবিরা আগুনা এর প্রকৃতি প্রকরণ এবং এর বাস্তবতা কিভাবে আমাদের মাঝে ছড়িয়ে রয়েছে আর জেনে নিয়ে নিজেরা যাতে দূরে থাকতে পারি কবিরা আগুনা থেকে নিজেরা যাতে সতর্ক হতে পারি সাবধান হতে পারি আর সতর্ক এবং সাবধান হওয়ার বিপরীতে রাব্বুল আলমিনের অনুগ্রহ পেয়ে দুনিয়ায় ওই ধন্য পরকালেও হতে পারে জান্নাত আদবাসী আল্লাদের সকলকেই তৌফিক দিন আমিন প্রিয় বন্ধু আজকে এই ধারাবাহিকতায় আমরা একটি অপরাধ একটি কবিরা গুণা নিয়ে আলোচনা করতে চাই আর তার নাম হলো জোয়া সহজ ভাষায় বাংলায় জোয়া বললে অনেকগুলো বিষয় আমাদের চুকের সামনে ভেসে ওঠে বটে তবে জোয়া শব্দটির আরবি অনুবাদ হল মাইসার আরবিতে মাইসার বল হয় আল্লাহ আল হারাম করেছেন খুব অকল্পনীয় ভাবে অতি সহজ বাস্তবতায় কেউ কারো সম্পদ হারিয়ে যাওয়া অথবা কেউ অডেল সম্পদের মালিক হয়ে যাওয়া তাকে বলে মাইসার আর আল্লাহ সফান এই মাইসারকে হারাম করেছেন যাতে অতি দ্রুত বিনা পরিশ্রমে বিনা পারিশ্রমিক হিসেবে এমনি কেউ অডেল সম্পত্তির মালিক না হয়ে যায় আর কেউ বা অডেল সম্পত্তি হারিয়ে না ফেলে আল্লা সুফান এই প্রক্রিয়াকে আরান আল করিমে হারাম করেছেন যদিও তা বাস্তবায়িত হয় অনেকগুলো অনেকগুলো নাম এবং নামে। অনেকগুলো প্রক্রিয়ায় অনেকগুলো বাস্তবতায় যে কয়টি বাস্তবতাতেই অতি সহজে কারো সম্পদ হারিয়া যায় এটা হারাম অতি সহজে কেউ অকল্পনীয় বাস্তবতায় পারিশ্রমিকবিহীন বড় লোক হয় যায় এটাও হারামা কেবল ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন জুয়া কেউ হারাম করেছেন তবে ব্যবসার শর্ত হলো ইল্লা আন্তিজা রাতার নারা আদিমিন পরস্পর পরস্পরের সম্মতির ভিত্তিতে ব্যবসা যা পরিচালিত হবে এটা জায়েজ। কিন্তু জুয়া তো ব্যবসা নয় আলমিনের মালিক হয়ে যেও না অন্যায় ভাবে কেউ কারো সম্পদ হস্তগত করা কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকের পৃথিবীতে যেন অতি সহজেই মানুষ বড় লুক হওয়ার কল্পনায় মত্ত হয়ে রয়েছে আর তাই চতুর্দিকে জোয়া চতুর্দিকে জোয়া জোয়ার ছড়াছড়ি এত বেশি যে মাঝে মাঝে আক্ষে মাঝে মাঝে খুব বেদনা লাগে যে অর্থনীতিকে বিজ্ঞান নাম দিয়ে ইকনমিক সায়েন্স বলে অনেকেই লেখাপড়া করছেন করাচ্ছেন হচ্ছে কিন্তু অর্থনীতির সূচকের পতনের কারণ অর্থনীতি ধসার কারণ সামাজিক অর্থব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম বড় কারণ জুয়া আজ বিভিন্ন নামে চলছে শুধু তাই না যদি আমরা খুব সহজ দেখি এই বর্তমান এই অল্প কিছুদিন আগেই এখনো এর রেশ চলছে সর্বাধুনিক বিশ্বে উন্নত বিশ্বে আর্থিক যে ধ্বস নেমেছিল এর পিছনে কয়টি কারণ খুব সহজভাবে যদি আমরা দেখি বিশাল বিশাল কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে গভর্নমেন্ট বাধ্য হয়ে দেউলিয়া ঘোষণা করেছে কারণ তার পুঁজি সব শেষ হয়ে গিয়েছে কারণ কি অন্যতম বড় কারণ জুয়া। বিভিন্ন নামে জুয়া হচ্ছে আর জুয়ার কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা শুধু তাই না যে সকল দেশে বিশ্ব অর্থনৈতিক মন্দা লাগেনি বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েনি খুঁজ নিয়ে দেখুন ওই সকল দেশে জোয়া নাই যদিও অর্থনীতিবিদদের মতে তিনটি কারণে বর্তমান পৃথিবীর আর্থিক ধ্বস একটি হলো সুদ আর একটি হলো ঘুষ আরেকটি হলো জুয়া সুদ ঘুষ আর জোয়া এই তিনটি কারণে আর্থিক ধ্বস নেমেছে আর তিনটি কারণকে ইসলাম হারাম করেছে শুধু তাই না জোয়া এর যে অর্থ অতি সহজে বড় লোক হওয়া বিনা পারিশ্রমিকে অনেকে বলেন ঘুষ যা বর্তমান পৃথিবীতে চলছে যেভাবে ঘুষ দেয়া নেয়া হচ্ছে এটাও একটি জোয়ার অংশ কারণ এর দ্বারা অতি সহজে একজন মানুষ তার অধিকার সম্পত্তি হারিয়ে ফেলছে বাধ্য হয়ে কাউকে দিতে হচ্ছে আর একজন অতি সহজে বড় লুক হয়ে যাচ্ছে না অযাচিতভাবে অন্যায়ভাবে বাতিল পন্তায় মানুষের সম্পদ ভক্ষণ করার অধিকার কারণ হয় আদলাস আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদের জীবনের নিরাপত্তা যেমন তিনি বিধান করেছেন আমাদের পৃথিবীতে বেঁচে থাকার সুন্দর ব্যালেন্স তিনি নির্ধারণ করে দিয়েছেন সূর্যের কিরণ চাঁদের আলু শুধু তাই না রব্বুল আলমিন রাত আর দিন দিন আর রাত বছর আর মাস আর এই যে বৃষ্টি আর রৌদ্র দিয়ে অক্সিজেনের সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে বেঁচে থাকার জন্য সুন্দর ভারসাম্যপূর্ণ পরিবেশ উপহার দিয়েছেন রব্বুল আলামিন শুধু তাই না এর নিরাপত্তার ব্যবস্থাও তিনি করেছেন বিশাল সৃষ্টি সাম্রাজ্যে মানুষের বেঁচে থাকার একশতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ যে যেখানে তার নাম হাফিজ সংরক্ষণকারী রব্বুল আলমিন সব কিছু সংরক্ষণ করেন রব্বুল আলমী যদি সংরক্ষণ না করেন কে সংরক্ষণ করে এই যে বিশাল আকাশ বিশাল গ্রহ মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে কে ধরে রেখেছে বিশাল আকাশটা বিনা খুটিতে কে রেখেছে। রেখেছেন যেমন আমাদের সৃষ্টি করেছেন ঠিক তেমনি আমাদের নিরাপত্তার ব্যবস্থাও তিনি করেছেন শুধু তাই না রব আলামিন। আমাদের নিজেদের বেঁচে থাকার নিজেদের জীবনের নিরাপত্তা যেমন দিয়েছেন ঠিক এমনি আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন যে সকল বিষয় অর্থাৎ আমাদের অর্থ আমাদের সামর্থ্য আমাদের সম্পদ আমাদের স্থাবর অস্তাবর সম্পত্তি এরও নিরাপত্তা বিধান তিনি করেছেন সোভান তিনি সৃষ্টি করেছেন রক্ষণাবেক্ষণ তিনি করেন এই রক্ষণাবেক্ষণের অংশ আমাদের যত প্রয়োজন এই সবকিছুরও যথার্থ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা তিনি করেছেন আর তাই তিনি আদেশ করেছেন অন্যায় ভাবে কেউ কারো সম্পদ ভক্ষণ কর এটা কেন যাতে করে কেউ কারো সম্পত্তির নিরাপত্তা বিঘ্ন ঘটাতে না পারে রিমে মানুষের সম্পত্তির নিশ্চয়তা বিধান করতে গিয়ে যেমন নারী আর পুরুষের সম্পত্তির নিশ্চয়তা বিধান করতে গিয়ে সে যদি মা বাবা হয় তাহলে মা বাবা হিসেবে তার অধিকার সন্তানের সম্পত্তিতে কতটুকু ঘোষণা করেছেন ঠিক এমনি মা বাবার সম্পত্তিতে সন্তানের অধিকার কতটুকু তা তিনি ঘোষণা করেছেন ঠিক এমনি যদি কেউ হয় এতিম তার সম্পত্তি কি হবে তার সম্পত্তি বাস্তবতা কী কীভাবে তা সংরক্ষিত হবে রব্বুল আলমিন তাও বলে দিয়েছেন শুধু তাই না যদি নারী হয় তাহলে সে কোত্থেকে সম্পত্তি পাবে কে তার সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে কি প্রক্রিয়ায় সম্পত্তি ভোট দিতে হবে ব্যবসা বাণিজ্য হবে তাও রব্বুল আলামিন, তার সেরিয়াতে কোরআন এবং সুননাতে রব্বুল আলমিন এবং মাহমদুর রসুল উল্লাহ সাল্লাহ আসলাম বলে দিয়েছেন একজন নারী তার বিবাহিত জীবনের সূচনায় মোহর হিসেবে যে টাকা পাবে রব্বুল আলমিন তা ফরজ করেছেন এবং এই টাকাটা নারী পাবে বলেছেন তো এই যে সে যদি নারী হয় স্ত্রী হয় মেয়ে হয় ঠিক এমনি জীবনের প্রত্যেকটি অধ্যায়ে ব্যক্তির সম্পত্তি কিভাবে সংরক্ষিত হবে আল্লাহ সুফানা বলেছেন অন্যায়ভাবে কেউ যাতে ধরতে না পারে এটাও তিনি নিষেধ করেছেন আর তাই অন্যায়ভাবে সম্পত্তি হরণের যত রাস্তা সবকে হারাম করে দিয়েছেন যেমন সুদ সুদ মানেই হলো দরিদ্রে আরও ধনী হবে বড় হবে রবুল আলমিন হারাম করেছে। যেমন ঘুষ রব্বুল আলমিন হারাম করেছেন যেমন জুয়া রব্বুল আলমিন হারাম করেছেন অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে মামলা টুকে দিয়ে মামলার দীর্ঘ সূত্রিতার অবলম্বনে কারো সম্পত্তি বক্ষণ করবে এটাও রব্বুল আলম নিষেধ করেছেন মানুষের সম্পদের প্রত্যেকটি সেক্টর সম্পদের প্রত্যেকটি অবস্থান নিশ্চিত নিশ্চিত করেছেন যাতে কেউ অন্যায়ভাবে গ্রাস করতে না পারে না নিয়ে পারে আর এইজন্যই মানুষের সম্পত্তির মানুষের সম্পদ এবং সম্পত্তির নিশ্চয়তা বিধান করার জন্যেই তিনি হারাম করেছেন জুয়াকে কারণ জুয়া মানেই হল অন্যায়ভাবে সহজে অডেল সম্পত্তির মালিক হয়ে যাওয়া অথবা অন্যায়ভাবে অডেল সম্পত্তি মুহূর্তে হারিয়ে যাওয়া জুয়ার কারণে অনেক ধনী মানুষ মুহুর্তে রাস্তায় বসে যায় আর অনেক ফকির মুহূর্তে অডেল সম্পত্তির মালিক হয়ে যায় যার অনেক সম্পত্তি নেই হঠাৎ করে অনেক বেশি টাকার মালিক হলে টাকার গরমিতে ও বেহুশ হয়ে যাবে টাকার গরমি রয়েছে এটা খুব সহজ বিষয় অনুধাবনযোগ্য বিষয় একজন মানুষ তার পকেটে যদি পাঁচ টাকা বা দশটা টাকা থাকে তাহলে সে পাঁচ টাকা দশ টাকা অনুযায়ী বাজেট করবে চিন্তা করবে চলবে কথা বলবে কিন্তু মুহূর্তে যদি তার পকেটে লক্ষ টাকা চলে আসে চেতনা পাল্টে যাবে ব্যবহার পাল্টে যাবে ভাষা পাল্টে যাবে এটা পৃথিবীর বাস্তবতা হ্যাঁ একজন মানুষ কুটিপতি হোক অবশ্যই কোনো বাধা নেই ইসলামের মতো সুন্দরত্ব ব্যবস্থা আর কেউ দিতে পারে না সমাজতন্ত্রের সমাজতন্ত্রের দুঃখজনক পরিণতি আফসুস নিজের দেশেই হয়েছে কিন্তু ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে পৃথিবীর পুঁজিপাত আর অর্থ ব্যবস্থা সারাক্ষণ ভিক্ষুকের মতো ইসলামের কাছে আসতে হবে বোধগণ্ড ইসলামের এই সুন্দর ব্যবস্থাপনা আর জোয়া হারাম হওয়ার প্রসঙ্গ জোয়া যে কবিরা গুণা এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলব ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আমি মোহাম্মদ আপনারা দেখছেন জাকির নাইক ইন ব্যাপল অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপুনো সম্প্রচার সকাল সাড়ে বলেন বাংলাদেশে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত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 থেকে মাধ্যমে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 কারণ এর দ্বারা মানুষের সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয় আল্লাহ আমাদের যেমন নিরাপত্তা দিয়েছেন সৃষ্টি জগতের যেমন নিরাপত্তা দিয়েছেন ঠিক মানুষের সম্পত্তির নিরাপত্তা বিধান করেছেন আর মানুষের সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয় এবং যে কোনো কাজকে তিনি হারাম করেছেন আর তাই সুদ হারাম তাই ঘুষ হারাম তাই জুয়া হারাম অন্যায়ভাবে কারো সম্পত্তি গ্রাস করা চুরি করা ডাকাতি করা হারাম তবে জুয়া এটি প্রাতিষ্ঠানিক অবস্থান পৃথিবীতে লাভ করেছে এটা খুব দুর্ভাগ্যের খুব বেদনার কারণ আজকের পৃথিবীতে জোয়া হচ্ছে বিভিন্ন নামে এক নাম্বার লটারির নামে জোয়া হচ্ছে লটারি হাউজির নামে জোয়া হচ্ছে দাবা খেলার নাম করে দাবার নামে জোয়া হচ্ছে শুধু তাই না গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন নামে বিভিন্ন উপায়ে টাকা বাজি রেখে খেলা হচ্ছে সাহস কথায় জুয়া মানে হলো এটি খেলা অল্প সময় খেলবে কিন্তু টাকা বাজি রাখবে পয়সা বাজি রেখে টাকা বাজি রেখে খেলবে এর নাম জুয়া আর এটা বিভিন্ন নামে বিভিন্ন প্রক্রিয়ায় হচ্ছে এবার আমরা যদি লটারির দিকে তাকাই লটারি টাকা বাজি ধরা হচ্ছে কোটি কোটি টাকা দশ টাকার টিকেট কিনবে ৩০ লক্ষ টাকা পেয়ে যাবে দশ টাকার লটারি যে কিনে দশ টাকা পকেট থেকে যে সে যদি মুহূর্তে তিরিশ লক্ষ টাকার মালিক হয় অবশ্যই তার চেহারা চাল চলন আচরণ সবকিছু কিছু পরিবর্তন হয়ে যাবে তবে হ্যাঁ কষ্ট করে যদি উপার্জন করে অবশ্যই ইসলাম থেকে সেলুট কষ্ট করে উপার্জন কি ইসলাম সম্মান করে ইসলামী কেবল মানুষ অডেল সম্পদের মালিক হোক নিষেধ করে না পৃথিবীর আর কোনো আদর্শ মানুষকে অডেল সম্পদের মালিক হওয়ার সুযোগ করে দেয়নি তবে একটি শর্ত বছর একবার উদ্বৃত্ত সম্পত্তির জাকাত দিতে হবে হালাল উপায়ে কিন্তু আনতে একবার উদ্বৃত্ত সম্পত্তির আড়াই পার্সেন্ট চল্লিশ টাকায় এক টাকা জাকাত দিতে হবে একটা নির্ধারিত খাতে দিয়ে দিতে হবে তাইলে কুটি টাকার মালিক কোনো অসুবিধা নেই বরং ওই জাকাত প্রদানকারী ব্যক্তির সম্পত্তির পাহারা নিশ্চিত করে দেবেন অবাসোফা না হওয়া তালা মানুষের সম্পত্তির অধিকার নিশ্চিত করে দিয়েছেন তবে খরচ করার রাস্তাও বলে দিয়েছেন হালাল উপায়ে উপার্জন এবং রব্বুল আলমিনের বলে দেয়া বিধান অনুযায়ী ব্যয় কিন্তু কেবল খেলে বাজি ধরে লক্ষ কোটি টাকার মালিক হবে না হারা গায়ে খেটে পরিশ্রম করে উপার্জন করতে পারো কিন্তু কিছু কেবল খেলবে আর খেলে উপার্জন করবে না ইসলাম যে কোনো খেলা তা হোক দাবা তা হোক লটারি তা হোক জোয়া যে কোনো নামে যে কোনো প্রক্রিয়ায় খেলার মাধ্যমে টাকার মালিক হওয়া কেবল খেলা বাজি ধরে খেলার বিপরীতে টাকার উপার্জন করা আরাম করেছে বন্ধুক আজকের আমাদের পৃথিবীতে তা যেন স্বাভাবিক হয়ে গিয়েছে লটারির কথা আমরা বলছিলাম লটারি সব জায়গায় লটারি করা হচ্ছে শুধু তাই না মাঝে মাঝে খুব আফসুস লাগে যখন আত্মমানবতার সেবা বলে লটারি ছাড়া হয় বলা হয় আত্মমানবতার সেবায় আগিয়ে আসুন লটারি কিনুন যদি আত্মমানবতার সেবা করতেই হয় তাহলে সঠিক রাস্তায় করা উচিত হারাম পথ দিয়ে নয় কারণ হারাম পথে উপার্জিত সম্পত্তি কখনও ভালো কাজে লাগে না কারণ বোলাল আমিন পবিত্র পবিত্র সম্পদ ছাড়া ভালো কাজে কোনো সম্পদ তিনি কবুল করেন না আর আদস ভালো কবুল না করলে কোনো টাকা দিয়ে ভালো কাজ হয় না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকে বলা হচ্ছে আত্মমানবতার সেবায় আগায় আসুন লটারি কিনুন যদি মানুষকে আত্মমানবতার সেবায় আগায় আসতেই বলা হয় তাহলে দশ টাকা করে সকল মানুষই দেবে মানুষকে স্বাভাবিকভাবে ভালো কাজে এমন দান করতে আল্লাহ নিজে আদেশ করেছেন আন আল করিমের সৌরাতুল সূচনাতে ইমান ইমান আনয়নের পরে ব্যক্তি নিজেকে আল্লাহর ভয়ে মুতাকি হিসাবে পরহেজগার হিসাবে ধন্য করার জন্যে রব্বুল আলীন বলেছেন আল্লা তিন নম্বর কাজই হল যে ব্যক্তি রব্বুল আলমিন প্রতত্ত রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করবে আল্লাহ রাস্তা যদি দান না করে তাকেও অর্জন করতে পারবে না কষ্টার্জিত সম্পদ মাথার ঘাম পায়ে ফেলে যে সম্পদ অর্জন করে তা আল্লাহর রাস্তায় তো দান করতে হবে সম্পদের মালিক তো আল্লাহ দুনিয়ায় যত সম্পদ উপার্জন করবো নিজে ব্যবহার করবো এর অতিরিক্ত যা রেখে দেব তা তো উত্তরাধিকারীর সম্পদ আর নিজেও যা ব্যবহার করলাম টুকুন তা হারিয়ে যাবে কিন্তু যদি দান করা হয় রব্বুল আলমিন এক দিলে ন্যূনতম সাতশ এক দানে আর্থিক একটি দান ন্যূনতম সাতস সর্বোচ্চ কত রব্বুল আলমিন ছাড়া কেউ জানেন না রব্বুল আলমিন বলছেন আল্লাহমি কামাত হাবাহ যারা নিজের কষ্টার্জিত সম্পদান রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য দানার মতো একটি দানা থেকে একটি অঙ্কুর উদ্গমন ঘটে আর একটা থেকে সাতটা ডালা হয় প্রতি ডালায় এক শতটা করে দানা ধরে তার মানে একে প্রথম হলো এক তারপরে সাত আর প্রতি সাথে একশো করে সাতশো আর বুলালিমিন অদাহা হই দয় ফুলি মাইয়া সামিন যাকে চারও বাড়িয়ে দেন অদাহা হুয়া আছে ওন আলিম তিনি প্রশস্ত তিনি মহা জ্ঞানী সুতরাং দান করলে এক ন্যূনতম দেন সাতশো সর্বোচ্চ কত ছাড়া কেউ জানে না তো মানুষকে দান করতে উদ্বুদ্ধ করুন আত্মমানবতার সেবা করতে চাইলে কিন্তু জোয়া দিয়া লটারির নামে মানুষের মাঝে জোয়া ছড়িয়ে দিয়ে আত্মমানবতার সেবা এর চেয়ে পাগলামি আর কিছুই হতে পারে না মনে হয় যেন পৃথিবী আজ পাগলা গারদ নিজেদেরকে ভালো মানুষ যারা দাবি করি তারাই আজ লটারি নিয়ে ব্যস্ত এই লটারি সব জায়গায় হচ্ছে অথচ এর মধ্যে রয়েছে জুয়া আল্লাহ হেফাজত করুন এটা কবিরাগুনা এর থেকে তৌ করে রব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যারাই এর সাথে জড়িত রব্বুল আলমিন হেদায়ত্নসিব করুন আমিন দ্বিতীয়ত লটারির বাহিরেও লটারির বাহিরেও জুয়া হচ্ছে হাউজির নামে খুব লজ্জা লাগে মাঝে মাঝে যখন দেখা যায় বিভিন্ন এলাকায় কোনো প্রতিষ্ঠান করার জন্যে অথবা প্রতিষ্ঠানের জন্যে জেলা প্রশাসকদের কাছ থেকে অনুমতি নিয়ে হাউজি করা হচ্ছে হাউজি হাউজি মানেই তো জোয়া টাকার খেলা মানুষের অর্থনীতির সীমানা প্রাচীরকে ভেঙ্গে দিয়ে আর্থিক নিরাপত্তাকে ধ্বংস করে দিয়ে প্রতিষ্ঠান করবেন ওই প্রতিষ্ঠান থেকে মানুষ বের হবে না আক্ষেপ লাগে আমরা নই ওই যারা এমনটি করেন তারাই বলেন অনেক বিশ্ববিদ্যালয় থেকে মানুষের সন্তান ঢুকে কিন্তু মানুষের সন্তান হয়ে আর বের হয় না পশু পাখির গরু ছাগল ভেরার চেয়ে নিকৃষ্ট হয়ে বের হয় এর কারণ কি কারণ এর মূলটা ভালো নয় তাই কোনো প্রতিষ্ঠান করতে চাইলে কোনো জনসেবা করতে চাইলে তাকে হারাম না জানা কুফুরি যারা জেনে শুনেও আনন্দচিত্তের সাথে জড়িত কবিরাগুনা তো অবশ্যই কুফুরি অবটে হারামকে হারাম না জানা কুফুরি আর অর্থনীতি বিজ্ঞানের বাস্তবতায় জোয়া লটারি আর হাউজিকে কোনোভাবেই অনুমোদনযোগ্য নয় অর্থনীতির ধ্বস অর্থনীতির ভিত্তিকে ধ্বংস করে দেয় সুতরাং বন্ধুগণ আলাহ জোয়াকে হারাম করেছেন এটা কবিরা গুনা আজ বিভিন্নভাবে আমরা নিজ অবস্থানে থেকে হয়তো কখনো লটারি কখনো বা হাউজি কখনো বা জোয়া সরাসরি কখনো দাবা কখনোবা বা গ্রামে ছেলে মেয়েরা বসে বিভিন্নভাবে কাগজ দিয়ে বিভিন্ন কাটি দিয়ে এই টাকার খেলা খেলছে সুতরাং আপনার আমার পরিবারের ছেলে মেয়ে আপনজন তারা যদি ঠিক এমনি বাজি ধরে ধরে খেলায় মত্ত হয়ে থাকে সাবধান করুন সতর্ক করুন কোথায় আপনার ছেলেটি যায় কোথায় আপনার মেয়ে যায় কূর থেকে হঠাৎ করে টাকা পায় এই সবগুলো বিষয়ে বিচার বিশ্লেষণ করা উচিত অন্তত জুয়া তথা মানব জাতির বেঁচে থাকার অন্যতম শ্রেষ্ঠ বৃত্তি হিসাবে অর্থনীতির যে কোনো দেয়াল যাতে না ভেঙ্গে যায় মানুষের আর্থিক নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে এই জন্যে নিজের কল্যাণেই জুয়াকে হারাম এবং কবিরা গুণা হিসাবে আমরা ছেড়ে দেই আসুন না আল্লাহ আমাদের সকলকে এবপারে তৌফিক দিন আমরাও সচেষ্ট হই রবুল আলমিন আমাদের কবুল করুন আমিনামালাইকুমুল্লাহ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 जानून, बिशेश के महान आल्लाशन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 जयंट डर जाके नाहक देख अर्धांगी नातिनी रविवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्